আলহামদুলিল্লাহ রবিআলাত্মানিত দর্শক মন্ডলী আসসালামাইকুম আহমতুল আমরা রেকা কের হাদিৎগুলোর উপরে ধারাবাহিক আলোচনা শুনে আসছি আল্লাহ ভীতি নিয়ে এসে দুনিয়ার মোহ কমানের হাদিসগুলো মানুষের দিলকে নরম করে দেওয়ার হাদিসগুলো এই পর্যায়ে আজকে যে হাদিস আমরা শুনবো সহি আল বখারি থেকে সাহাবি আবু হরাই রিআ বর্ণনা করেছেন রসলি সাল আলহি ও তায়ে সাহাব্দার ওয়ের হাম ওয়াল কাতি ফতে ওয়াল খামি সাহ ইন ওয়া রাহাম দহ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 দিনার দেড় হাম তো আমরা বোধ বুঝি দিনা আর মুদ্রা ছিল তখনকার জামানায় আর কাতিফা কী জিনিস কাতিফা একটা চাদরের মতো শালের মতো আর হামিসা হচ্ছে একটা স্কার্ফের মতো যেটা মাথায় বাঁধার জন্য ব্যবহার কর স্কার্ফ ওনার মতো কিছুটা পুরুষদের জন্যই মহিলাদের জন্য বলা হয় হেমার খামিসা ওই সময় তিনি যখন হাজিজ বলেন ওনার সময়,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 বললেন যে গনিমতের মাল থেকে যাদেরকে এইগুলো দেওয়া হয় দিতে পারলে কিছু লোক আছে যারা খুবই দুনিয়াদার এবং সব সময় তাদের মোহ সম্পদের দিকে যখন দেওয়া হয় খুব খুশি আর না দেওয়া হলে দেবারে পাইনি মন খুব খারাপ খুব বেজার অসন্তুষ্ট বিভিন্ন মন্তব্য উল্টাপাল্টা করতে পারে সাহাবিদের মধ্যে অনেকেই পাল্টা মন্তব্য করতেন না হয়তো মন খারাপ করতেন না কিন্তু দুর্বল মনা মুসলমান সেই জামানায়ও কিছু ছিল গণিমতের মাল না পেলে মন্তব্য করতেন কিছু এরকম পাওয়া গেছে যেমন তিনি তাইফের ময়দানে একবার যখন সম্পদ বন্টন করতে গেলেন গনিমতের মালে হোনাইনের পরে তিনি ভাগ করে দিয়ে দিলেন আবু সুফিয়ান সহ মক্কা বিজয়ের পরে যখন কিছুদিন পরে হোনাইনের যুদ্ধ হলো তাইফে প্রথম দিকে মুসলমানরা খুব মার খেলেন পরে আল্লাহ তালা মুসলমানদেরকে বিজয় দান করলেন গনিমতের মাল বন্টনের প্রশ্ন আসলে তিনি মাকার যারা নৌ মুসলিম ছিলেন তারাও ওনার সঙ্গে যোগ দিয়েছিলেন যুদ্ধে তাদেরকে খুব বেশি বেশি করে মার দিয়ে দিলেন মদিনার যারা মুসলমান আছেন মহাজেরিন বা আনসার তাদেরকে তেমন কিছু দিলেন না তো ওনার যুদ্ধের পরেই তো ওনারা যারা যুদ্ধে যোগদান করেছেন তাদেরকে যা যা পাওয়া যায় সম্পদ সেগুলোকে একটা সম্পদ বাইতেল মালে রেখে দিয়ে বাকিটা তাদের মধ্যে ভাগ করে দেওয়া হয়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 সাহাবিরে তারা মহাজেরা এসেছেন তাদেরকে তোমরা সহযোগিতার হাত সম্প্রসারিত করেছ আমি তোমাদেরকে নাকস করে আমি মক্কায় চলে আসবো নাম ওদিনাই থাকবো আল্লাহ তালা আমাকে যতদিন হায়াতে রেখেছে। তোমরা কি খুশি না সাহাবিরা খুশি হয় গেলেন রাসুলল্লাহ আমাদের মানে কোনো দুঃখ নাই যে গণিমতের মালগুলো আপনি মক্কালউদেরকে দিয়ে দিয়েছেন আমাদেরকে দেননি নবী করিম সাল্লাহ মক্কালকে এই জন্য দিয়েছেন এরা নও মুসলিম তারাদের ইমান এখনো মজবুত হয়নি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 আল্লাহর সন্তুষ্টির কোনো নিয়ত ছিল না এখানে যেভাবে গণিমতের মাল বণ্ডন করা হয়েছে এটা আল্লাহর উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টির কোন নিয়তে করা হয় নাই কোনো খারাপ নিয়তে করা হয়েছে নাউজুবিল্লা সে আল্লাহ নবী সাল্লা সাল্লামকে কটাক্ষ করে এই মন্তব্য করলো সে লোকটা খুব বদকিসমতে ছিল খুব কম বাক ছিল বদবাক্ত ছিল পরবর্তী পর্যায় সেই লোকটা গোমরা হয়ে গেছে নবী করিম সাল্লা আলাইসালাম এই মন্তব্য শোনার পরে তিনি জানেন যে একটা খারাপ লোক মন্তব্য করলেও অনেক সময় ভালো লোকেরা তাদের অ্যাফেক্টেড হয়ে যায় আমাদের সমাজে কোন লোক আছে যে মানে করেন একজন লোকের দায়িত্বশীল পর্যায়ের কেউ একজন ভালো ব্যক্তিত্বের সম্মানিত লোক বড় আলেম কোনো ইসলামী ব্যক্তিত্ব তিনিও যদি কোনো সময় কোনো কিছু করেন তা আপনার কাছে খারাপ লাগলেও আপনি এটা নিয়ে এত উচ্চ বাচ্চ করেন না কিন্তু আরেকজনে যদি ফিসফিসে আপনাকে ওয়াশ ওসা দেয় তখন আপনার মধ্যেও আবার ধোকা সৃষ্টি হয়ে যায় ভালো লোকগুলোও নেমে যায় রাসুল্লাহ সাল্লাহ সালাম চিন্তা করলেন এর ওয়াশ যদি শিকার হয়ে যায় অনেকে আরো এ তো কম বক্ত গেলই তিনি শুধু মন্তব্য করলেন কি করব সবর করতে হবে রাহেম আল্লাহমুসা যা আল্লাহ করুন তার উম্মত এর বেশি অনেক বেশি কষ্ট তাকে দিয়েছে কিন্তু তিনি সবর করেছেন আমাকে সবর করতে হবে তো এই কথা কীভাবে আসলো যে গণিমতের মাল দেওয়া হলে খুশি না দেওয়া হলে বেজার হয়ে যায় এই হলো দুনিয়ার মোহ দুনিয়ার লোকদের এই টেন্ডেন্সি এই হাজি সেখান থেকে সাবধান করলেন যে ব্যক্তি গণিমতের মাল থেকে দিন আর দেড়হাম দেওয়া হলে খুশি হয় কাতিফা হামিষা মিসা কাপড় চোপড় চাদর ওড়না এগুলো পাওয়া গেলে খুশি হবে আর না পাওয়া গেলে উল্টা পাল্টা মন খারাপ হয়ে যাবে এই লোকটা ক্ষতিগ্রস্ত হয়ে গেল যে লোকটা পেলেও খুশি থাকে আলহামদুলিল্লাহ না পেলেও আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ হ্যাঁ আল্লা করলে হাল সেই আসল ভালো মানুষ দুনিয়ার মধ্যে আমাদের এরকম উঠানা মহায় সম্পদের ব্যবসা করতে নেমেছেন কোন সময় দেখা করলে ভালো লাভ হচ্ছে মাসাল্লাহ খুব খুশি লাগে আর লস হয়ে গেলে কেমন লাগে তখন মন সব খারাপ হয়ে যায় সবার উপরে বিরক্ত ভরে স্ত্রীর সঙ্গে ভালো করে কথা বলতে মনে চায় না আর এত খারাপ হয়ে গেছে মন তাকদিরের ফয়সালে যা আল্লাহ তালা করেন এই সম্পদ দিয়েও আল্লাহ তালা পরীক্ষা করেন না দিয়েও পরীক্ষা করেন এগুলোর কথা শরীফ আল্লাহ বলেননি বলেছেন বা আমা রব্বি আক্রামান ইনসানকে যখন আল্লাহ সম্মানিত করেন তাকে আল্লাহ তালা যখন অনেক কিছু দিকে তাকে টাকা পয়সা পজিশন অনেক কিছু দেন সম্মানের আসনে বসিয়ে দেন তখন সে খুব খুশি রব্বি আক্রমণ আল্লাহ আমাকে খুব সম্মান দিয়েছে খুব হ্যাপি আর যদি আল্লাহ তালা তাকে রেজে কমিয়ে দেন বলে যে আল্লাহ তালা আমার বড় অসম্মানিত করে ফেললেন খুব মন খারাপ হয়ে যায় আমরা এখন একটা বিরতির দিকে যাব ইনশাল্লাহ বিরতির পরে আলোচনা ইনশাল্লাহ কন্টিনিউ করবে অবিল্লাহি তফিক আসসালামু আলাইকুম আহমতুল্লাহরাত আসসালাম আলাইকুম আহমতুল্লাহ ওবরাকাত্মানিত দর্শক মন্ডলী বিরতির পূর্বে আমরা যে হাদিসটি আলোচনা করছিলাম সে হাদিসটি ছিল ওই ব্যক্তি ধ্বংস হয়ে গেল ক্ষতিগ্রস্ত হয়ে গেল যে ব্যক্তি দিনার দেহাম কাতিফা খামিজা গণিমতির মাল থেকে পাওয়া সম্পদের দাসত্ব করে অর্থ সম্পদের দাসত্ব করে ইন ইনও তিয়ার দেওয়া হয়ে গেলে পাওয়া গেলে খুশি হয় নাম তাকে দেওয়া না হলে না পেলে খুব নাখশ হয়ে যায় এই হাজিসের আলোচনা আমরা করেছিলাম যে আল্লাহ তাল্লা আমাদেরকে সম্পদ দিয়ে পরীক্ষা করেন সম্পদ নিয়ে পরীক্ষা করেন এই সম্পদ যখন দেওয়া হয় তখন আল্লাহ শকর আদায় করা উচিত গর্ব অহংকার ফুর্তি করতে গিয়ে আল্লা তালা শকরও আদায় করে না আর যখন চলে যায় তখন একেবারে কুফুরি করার অবস্থা হয়ে যায় কাকে ধরবে কাকে মারবে কাকে দায়ী করবে কাকে দোষী বানাবে কেন আমার লস হয়ে গেলো কেন এখানে আমি ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম কার উপরে রাগ ঝাড়বে কার থেকে প্রতিশোধ নেবে এরকম হয়ে যায় এসব আল্লাহ তালার হুকুমে আসে রিজিকের মালিক আল্লাহ তালা এরকম একটা আত্মবিশ্বাস নিয়ে শান্ত থাকা দরকার তাহলে সেই লিখটা ভালো দিনটা আর যে রিয়াকশনে মারাত্মক অবস্থা হয়ে যায় মেজাজ খারাপ হয়ে যায় ধর মার কাপে এরকম অবস্থার পরিস্থিতি সৃষ্টি হয়ে যায় সে লোকটার ইমানই দুর্বলতা ফুটে উঠল নিজিক যে আল্লাহ তাল্লাহ দেন এটা বিশ্বাস করতে ইয়কিন করতে বলেছে ভালো করে এক করতে হবে যে আল্লাহর হুকুম থাকলে আমি লস করতাম না নিশ্চয়ই আল্লাহ তালা আমাকে পরীক্ষা করছেন পরীক্ষা হচ্ছে এটা ফেতনা এটা পরীক্ষা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 এর প্রতি যে মায়া আছে দরদ আছে কেন কষ্ট লাগে পাঁচ লক্ষ টাকা লস হয়ে গেছে কারণ মাল এর প্রতি অনেক মায়া অনেক দরদ ওই যে বারে বারে যে আয়াতটা অত হেব্বুন মাল আহ্বান জাম্মা তোমরা খুব মোহব্বত করো মাল একটু কমে গেলে মোহব্বতের মধ্যে একটা আঘাত পড়ে নবী করিম সাল্ল সাল্লাম নিজের এই আয়াত একবার উচ্চারণ করেছেন কোন প্রসঙ্গে জানেন তিনি যখন খোদ বাদে ছিলেন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 ওদের দিকে তাকালেন রসল সাল্লাহ আলী সাল্লা তাকাইয়ে আর থাকতে পারলেনা খোদ্ায় ওদের কষ্ট হচ্ছে মায়া এমন পেরে গেল নেমে আসলেন দুজনকে কোলে উঠাই ফেলেন একসঙ্গে এবং কোলে দুজনকে উঠাই নিয়ে খোদ বা দিতে আবার তাড়িয়ে গেলেন বললেন যে আল্লাহ তো ঠিকই বলেছেন ইনামা আমা আউলা হুকুম ফিতনা তোমাদের মালের মধ্যে সন্তানের মধ্যে ফিতনা আছে এই ফেতনা অর্থ কি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 এজন্য আকরা নামে এক বেদুন এসেছিল নবী করিম সাল্ল আসসালামের সঙ্গে দেখা করছে কবুল করেছে কিন্তু বেদুনদের মন শক্ত থাকে মায়া মমতা কম সে দেখলো যে উল্লাহ সাল্লাহ আসালাম নাতিদেরকে বা বাচ্চা চুমু দেন আদর করেন সে বলল আপনি দেখি ছোটো বাচ্চাদেরকে চুমুও দেন আমরা তো এগুলো করি না তাদের সমাজে এরকম নাই তারা একটু কঠোর প্রকৃতি হয় কঠিন হৃদয়ের হয় মায়া মমতা তখন তিনি বললেন যে আল্লাহ তালা যদি তোমাদেরকে মায়া না দিয়ে থাকেন আমি তোমাদেরকে হেল্প আর তো মায়া এটা আল্লাহর পক্ষ থেকে রহমত বাচ্চাদের প্রতি আপনজনের প্রতি প্রিয়জনের প্রতি মায়া মমতা এটা ভালো আমার টাকা পয়সা আছে চুরি না হয়ে যায় খুব হেফাজতে রাখি এটা ভালো কিন্তু যখন এটা সীমা অতিক্রম করে লোবের দিকে চলে যায় মুহে পড়ে যায় হারামের দিকে চলে যায় তখনই আপত্তিটা চলে এই জন্যই এখানে হাজি সেদিন শব্দ ব্যবহার করেছেন তাই এসে আব্দ দিনার ক্ষতিগ্রস্ত হয়ে গেলো যে দিনারের গোলামি করে তাহলে কিছু মানুষ অর্থের গোলামি করে অর্থের পূজারই তারা আল্লাহর আব্দুনা আব্দুল্লাহ হইতে পারে না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 সে দেখে যে আমাদের ছোট মসজিদটা যে আছে এখানে নামাজ পড়ি জামাতে পাঁচ অক্স্তে নামাজ পড়ি ফজরও পড়ি এসবও পড়ি মাঘরিব পড়ি সব নামাজ পড়ি ক্লান্ত হয়ে গেলে টায়ার্ড হয়ে এগুলো পড়ি কাজের ফাঁকে দিয়ে পড়তে যাই একটু অনুমতি নিয়ে তারা বলে কী এত নামাজ নিয়ে দেওয়া করে কি করো তোমরা তোমরা ওখানে গিয়ে বলে যে একটু আল্লাহ তালা ইবাদত করি তারা আরবি জানে না বাংলাও তো জানে না তারা ওই ইংলিশে একটু সামান্য ভাঙ্গাচোর কথা বলে তো তারা বলল যে আমরা গডকে ওয়ার্শিপ করি তার মানে আল্লাহকে প্রার্থনা করি আল্লাহর কাছে তখন ক কী লাভ হবে কেন কর বিপদ আপদ দুঃখ মুশিবত সব জায়গায় আল্লাহর কাছে সাহায্য আওয়া লাগে তিনি আমাদেরকে উদ্ধার করবে দুনিয়ার মধ্যে উদ্ধার করবে আখড়াতে করবেন বলে যে আবার গড কি জিনিস আবার পকেটের মধ্যে ছিল তাই একটা বড় নোট ছিল সৌদি রিয়ালের ওদের পাঁচশো রিয়ালের নোট এটা বাড়ি করলো বাড়ি করে দেখালো দেখো যে দিস ইজ গড এই যে টাকা দেখছো এটাই গড এটাই আল্লাহ টাকা থাকলে তোমার আসল মাহবুদ হয়ে গেছে আর কিছু লাগবে না তো এরকম সে বিশ্বাস করে ফেলেছে টাকাই তার মাহবুদ এই হাজিসের কথা মিলে গেল কিনা এটা তো অমুসলিম সে মনে করছে মুসলমানরাও তাই মনে করে অনেক সময় যে টাকা পয়সাকেই মাহবুদ মনে করে তার গোলামিতির জন্য জীবন কোরবান করে ফেললো তার গোটা জীবন চলে গেলো টাকার পূজা করতে করতে আল্লাহকে চিনল না আল্লাহর কাছে আসলো না এমন হতভাগ্য হওয়া থেকে আল্লাহ আমাদেরকে মাফ করে দিন কোনো না ফেতনা স্বরূপ মনে করব যে আল্লাহ তালা আমাকে যে ধন দিলেন এটাকে কি আমি ফেতনা মনে করব না এটাকে আমি পরীক্ষা মনে করব ফেতনাটাই পরীক্ষা পরীক্ষা আসলে ফেত তো ধন সম্পদ বা যে কোনো সম্পদ এমনকি স্ত্রী পরিবার ছেলে মেয়ে সবগুলোই যত নিয়ামত আছে প্রত্যেকটি নিয়ামতই নিয়ামত সেম টাইম ফেত না নিয়ামত দিয়ে আল্লাহ তার আমাদের পরীক্ষা করেন এই কথাই তো সুরা আল ফাদর বললাম না একটু আগে ফা আমা আক্রামাহু আ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 হক আদায় করলাম না এর লোভের মধ্যে পড়ে গেলাম তাহলে এটা আমার জন্য ক্ষতির কারণ হয়ে গেলো ফেত না হয়ে গেল তাহলে নিয়ামতটা ফেত না হতে পারে আবার নিয়ামতটা নিয়ামত থাকতে পারে এই জন্যই আল্লা তারা আমাদেরকে এগুলো দিয়ে পরীক্ষা করছেন তো যেই ব্যক্তি এটা বুঝে তার জন্য ঠিকমতো ব্যবহার করে এটা তার জন্য নিয়ামত জাননাতে দেওয়ার কারণ হয়ে যাবে তার মাল তাকে জান্নাতে যেতে সহযোগিতা করেছে ওসমান নাদিয়াল্লাহ তালা আনুকে মাল দিয়ে আল্লাহ আল্লাহতালা জান্নাতে যাওয়ার জন্য সহযোগিতা করলেন যখন তবুকের যুদ্ধে ওসমান নাদি আল্লাহ এমন দেওয়া দিলেন একশো উট ভর্তি করে রসদ জোগাড় করে তবুকের যুদ্ধের জন্য পাঠিয়ে দিলেন এইগুলো দেখে একশো উটের রসদ দেখে রসুল্লাহ সাল্লাহ আসলাম এত খুশি হয়ে গেলেন দয়া করলেন যে আল্লাহ ওসমান কি করেছে আজকে আল্লাহর দিনের জন্য এত দেওয়া দিল এর পরে ওসমান যদি আর কোনো নেকামল নাও করে তার জান্নাতে যাওয়ার জন্য আর কোনো ঠেকা নাই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 নিয়ামতের মতোই ব্যবহার করি এটা যেন না হয়ে যায় আল্লাহ রব আলমিন তৌফিক দান করুন আমাদের আলোচনা আমরা এখানেই সমাপ্ত করছি আজকের মতো আবিল্লাহি তৌফিক সুবাহুল্লাহ আসসালামু আলাইকুম আরহামাক